সামা আসসালামুকুম বহামী ওবরক বিসমি রহমা আলহামদুলিল্লামিন ও আকিবুলমত্তিন উল্লামিন ওসলি ওসলিম আশরফুলব্বমরসলীম নবীন মহম্ম ওলআহ আজমাইন আবাদ পিষ্টি বাংলার দূরের ও কাচের সম্মানিত সুদী দর্শকবৃন্দ সকলকে এই সমষ্টিক আলোচনায় আন্তরিক স্বাগত মারকবাদ জানাচ্ছি একটি বিষয়কে বিভিন্ন দিক ও বিভাগ থেকে আলোচনার মধ্য দিয়ে পরিস্ফুট করে তোলা সকলের বোধগম্য করে তোলা এই অনুষ্ঠানের অন্যতম লক্ষ্য যথারীতি আমি হারুন হোসেন উপস্থাপনায় রয়েছি এবং আমাদের সাথে যোগ দিয়েছেন যে সমস্ত অভিজ্ঞ আলেমগুন চলুন আমরা সবাই তাদের সাথে পরিচিত হয়ে আমার ডানে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ আলমে আব্দুল্লাহ জাহাঙ্গীর আমরা আমাদের অতিথিদের সাথে পরিচিত হয়ে দিলাম আজকে যে বিষয় নিয়ে আমরা সম্মিলিত আলোচনা করব সেটি হচ্ছে আলেমদের প্রতি সম্মান করার মধ্যে কি লাভ রয়েছে এবং আলেমদের প্রতি অসম্মান করলে কি ক্ষতি রয়েছে এ বিষয়টি নিয়ে আমরা কোরআন ও এর আলোকে বিস্তারিত আলোচনা করতে চেষ্টা করব। ইনশা আল্লাহ তপনারা জানেন আলেম আলামা যারা প্রিয়নবী মোহাম্মদ রসোল্লাহ সালাহ আলহি ওসাল্লামের রেখে যাওয়া দিনকে বিচার বিশ্লেষণ করে যাচাই বাচাই করে আমাদের সামনে উপস্থাপন করে থাকেন আমরা যখন কোনো দিনের বিষয়ে জানতে চাই তাদের কাছে যাই এবং তারা আমাদেরকে দিনের ব্যাখ্যা দিয়ে থাকেন ওর আন ও সোল্লাহের আলোকে দলিল প্রমাণ সহকারে সুতরাং তাদের মর্যাদা কতখানি আর তাদের প্রতি সম্মান প্রদর্শন করা একজন মুমিন হিসেবে আমার কতখানি দায়িত্ব হতে পারে আর যদি আমি সম্মান দেখাই তাহলে এর বিনিময়ে আমি কি পাব প্রক্ষান্তরে যারা এই গুরুদায়িত্ব আঞ্জাম দিয়ে চলেছেন তাদের প্রতি যদি আমি অশ্রদ্ধা প্রদর্শন করি তাদের দিকে যদি আমি যথাযথ সম্মান না দেখাই তাদের যেভাবে মূল্যায়ন করা দরকার সেভাবে মূল্যায়ন না করি তাহলে একজন ইমানদার হিসাবে আল্লাহর ওয়াহির ইডিমের যারা ধারক বাহক তাদের প্রতি সম্মান না দেখানোর কারণে আমি একজন ইমানদার হিসেবে ব্যক্তিগত জীবনে কি ক্ষতির শিকার হতে পারি আর সারা উম্মাহ কিভাবে ক্ষতির শিকার হতে পারে এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দেশ ও জাতির এই ক্রান্তি লগ্নে এ বিষয়টি অত্যন্ত বিচার্য সেই লক্ষ্যে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো শুধু দর্শক কিন্তু প্রথমেই আমরা জানতে চাইব আমাদের অতিথি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছে যে যে ইলিম এর কারণে আলেমরা একটি আজকে আপনি শুরু করেছেন আসলে ইসলামে এলিমের বাংলা অর্থ জ্ঞান এটা স্বাভাবিক অর্থ নলেজ ইসলামে জ্ঞানকে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে সকল প্রকারের ইসলামের প্রথম নির্দেশ পড়া শুধু পড়াই নাই পড়া এবং কলম একরা বিস্মিক শুধু শুনে শুনে কথা বলা হয়েছে নির্দেশ করেছেন রসুলাম এলম এবং সাক্ষরতার ব্যাপারে এত গুরুত্ব দিতেন যে বদরের যুদ্ধে যখন কাফেররা বন্দি হলো কেউ কেউ মুক্তিপণ দিতে পারছিল না এলিম অর্জনের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করেছে প্রথম নির্দিষ্ট হলো পড় আর এই পড়াটাকে সুরক্ষার জন্য শ্রেষ্ঠতম উপায় কলম তার কথা উল্লেখ করা হয়েছে দ্বিতীয় একটি বিষয় হয়েছে যে আমাদের জ্ঞানার্জনের প্রতি কত আগ্রহী ছিলেন জাতি যেন অন্ধকারের না থাকে বরং আলোর ছটায় যেন উদ্ভাসিত হয় সেজন্য আল্লাহ নবী বদরযুদের বন্দীদেরকে মুক্তি দেওয়ার জন্য কি করেছেন শিশুদেরকে সাক্ষরতা মুক্তি নাও এখানে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করি আল্লাহ কোরআন একটা আয়াত আমাদের জানিয়েছেন যে আলেমরা আল্লাহকে ভয় করে কিন্তু আয়াতটার আগে পরে বিচার করলে আমরা দেখি لقد قمت بإذن الإسلامي لقد قمت بإذن الله تعالى ألم ترى أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفة ألوانها مي. ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانها وغرابي بسود ومن الناس والدواب والأنعام مختلف ألوانه كذلك তিনি বিভিন্ন রঙের ফসল শাক সবজি ফল ফসল উৎপন্ন করেছেন রংগুলো ভিন্ন ভিন্ন পানি এক আবার পাহাড় এক একটার একা রং লাল কালো সাদা আবার মানুষের ভিতরে প্রাণীর ভিতরে জীবজনের ভিতরে বিভিন্ন রং রঙ আর আলিম রায় আল্লাহকে ভয় করে লক্ষ্য করুন এখানে বিজ্ঞানের জ্ঞান বায়োলজির জ্ঞান ভূগোলের জ্ঞান ইতিহাসের জ্ঞান সব জ্ঞানই মানুষকে আল্লাহর দিকে ধাবিত করে এবং সব জ্ঞানকেই আল্লাহ তালে হিসেবে গণ্য করেছেন কাজেই ইসলামের স্বর্ণ যুগে আমরা দেখি যে সেখানে মসজিদে বসেই বিজ্ঞানও শেখানো হতো ইতিহাসও শেখানো হতো সব কিছুই জ্ঞানগুলো গণ্য করা হতো তবে মূলত সবচেয়ে বড় জ্ঞান হলো যে জ্ঞান মানুষকে ইমান বাঁচায় চিকিৎসার জ্ঞান বিজ্ঞানের জ্ঞান ভূগোলের জ্ঞান আমাদের জাগতিকভাবে সাহায্য করে আর ওহির এলেম না হলে এই জ্ঞান মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এই জন্য পরিভাষায় এলেম বলতে মূলত ওহির এলেমকে বোঝানো হয়েছে এবং কোরআন করিমে আল্লাহ তালা ওহির এলেম ছাড়া বাকি সব কিছুকে জন বলে ধারণা কল্পনা বলে গণ্য করেছেন আল্লাহ কোরআন করিমে বিভিন্ন উপলক্ষে যেমন কেতাব আছে বের করে দাও এভাবে কোরআন কেরিমে একমাত্র ওহির এলেমকেই এলেম বলে গণ্য করা হয়েছে বাকিগুলোকে জন হিসেবে কল্পনা করা হয়েছে এটা হলো মূলত এলেমের মূল ভিত্তি অর্থাৎ সকল এলেমই এলেম এখানে আল্লাহ রাহ আলমিনে খাস করা হয়েছে সুরায় মোহাম্মদ এর উনিশ নম্বর আয়ত আল্লাহ বলছেন এই আয়াত নিয়ে এসেছেন ইমাম কাজে বাস্তবায়ন করার আগে বর্জন অর্জন করাকে শর্ত করেছেন এই জন্য তুমি জানো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই এলমের মূল উদ্দেশ্যটা এই আয়াতে বর্ণিত হয়েছে যেমন প্রথম নাজিল হওয়ার পরে উদ্দেশ্যটা বর্ণিত হলো একটু সেই ক্ষেত্রে ইমাম বখার রহমা উল্লাহ যথার্থই উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি কোনো কাজ করার আগে কথা বলার আগে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হল আগে কথা উল্লেখ করেছেন তারপরে কবলাল কৌলে বলা আমাল কথা তারপরে না আমাল কোনো ব্যক্তি এলে মার্জন না করে যদি কথাটা বলে তারপরে আমুলটাকে উল্লেখ করেছেন কিন্তু উদ্দেশ্য কি আগে এলিমটা অর্জন করতে হবে এলিম সম্পর্কে আর যোগ করি এলিমের পরিচয় মাসাল্লাহ আলোচনা থেকে চলে আসছি কিছুটা একটু বলতে চাচ্ছি আসলে ইলম আরবি শব্দ আমাদের অনেকের মোটামুটি জানা আছে বিষয়টি তারপরেও বিপরীত জিনিস বললে প্রবাদি আছে। ইলম যে কোনো বিষয়কে পরিপূর্ণভাবে রপ্ত করা বুঝা অনুধাবন করা এবং সেটা দৃঢ় বিশ্বাসের সাথে সন্দেহের সাথে হলে ওটাকে ইলিম বলা হয় না দৃঢ় বিশ্বাসের সাথে যে কোনো বিষয়কে নিজের ভিতরে রপ্ত করাকে ইলম বলা হয় এই ইলম প্রকার প্রাথমিকভাবে আমরা দুইটা প্রকার বলতে পারি এক পার্থিব বা জাগতিক ইলম আরেকটি হল ওহির ইলম। এবং হাদিসে ইলম যত জায়গায় সম্বোধন করা হয়েছে বিশেষ করে ইলমের যে ফজিলত এবং মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে সেখানে মূলত ইলম বলতে ওহির ইলমকে বুঝানো হয়েছে কিন্তু অনেক জায়গায় ইলম বলতে সাধারণভাবে সব ইলমকে বোঝানো হয়েছে এই বিষয়টি উল্লেখ করলেন এর আগের যে বর্ণা অনুযায়ী বৃন্দ আমাদের সময় হলো একটা ছোট্ট বিরতি দর্শক বৃন্দ আমরা বিরতিতে যাচ্ছি কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসবো ইনশাল আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে আশা করি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকবেন আসসালাম আলাইকুম মানে পর সারা দুনিয়ার মানুষকে বললেন বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাক আলফোরান এটি প্রজ্ঞাপন কেতান আরবি ভাষা নাজিলাময় বহু দিক থেকে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায়। প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস বাংলায়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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রাসোল্লা সাল আলি ওয়াসাল্লাম এর সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন আসসালাম আলাইকুম আরহামি ওবার সম্মানিত সুদী দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম বিরতির আগে যে এলিমটি এত মর্যাদার সেই এলিমটা হচ্ছে অজ্ঞতার বিপরীত কোন বিষয়কে যথার্থভাবে জানার নাম হচ্ছে এলিম আর যে এলিম মানুষকে সবচেয়ে বেশি সম্মান দেবে সেটি হচ্ছে আল্লাহর ওয়াহির এলিম এ প্রসঙ্গে যেন শেখ মুজফর কি বলতে চাচ্ছিলেন যে আল্লাহ আব্বুল আলমিন মূলত এলমের মূল উৎস সেখান থেকে আমরা আল্লাহর পক্ষ থেকে সামান্য কিন্তু এই এলেমটাকে আমরা যদি বৈজ্ঞানিক এলেম বলি সেটাও আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে জি দুনিয়া বেশ সমস্ত এলেম দ্বারা মানুষ বিচার বিশ্লেষণ করে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওহির অনুরূপ ভাবে আল্লাহ এবং পরলৌকিক জীবন সংক্রান্ত এলে উভয়টা এলম কিন্তু দুই এলেমের ভিতরে একটি জায়গায় পার্থক্য আছে আর একটি জায়গায় মিল আছে পার্থক্যের জায়গাটি হলো এই যে কোরআন এবং হাদিসে ইলমের যত মর্যাদার কথা বলা হয়েছে সাধারণ অর্থে আমি আবারও বলছি শব্দটি সাধারণ অর্থে ওই ফজুলত এবং মর্যাদাগুলো ওহির ইলমকে বুঝানো হয়েছে ওটার জন্য প্রয়োগ করা হয়েছে কিন্তু কোরআন এবং হাদিসের বহু জায়গায় আবার ব্যাপক অর্থে সব ধরনের ইল জাগতিক ইল এবং অহির এলেম উভয় এলেমের মর্যাদা কোরঙ্ক বর্ণিত হয়েছে যেমন প্রসিদ্ধ যে হাদিসটি বর্ণিত হয়েছে যে ইরামাতাল ইনসান ইদামাত আল ইনসান এই যে দ্বিতীয় প্রকার যে ইলম থেকে মানুষ উপকৃত হয় আরবি ভাষা রীতি অনুযায়ী কোন শব্দের শুরুতে আলিফ এবং লাম যুক্ত হলে বিশেষ শ্রেণীকে ইঙ্গিত করে এজন্য জন্য মহাদিসরাম লেখেন যে আল্লাহ এলম বলে যেখানে বলা হয়েছে ওখানে ওহির এলমকে বোঝানো হয়েছে আর যেখানে এলমন আলিফলাম ছাড়া ব্যাপক অর্থে বলা হয়েছে ওখানে সব ধরনের পরেও মানুষ উপকার লাভ করে সেটা জাগতিক ইল হোক অথবা অহির ইল হোকের বিশুদ্ধতা স্পষ্ট করতে পারি যে এই যে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার যেগুলি হচ্ছে সেগুলি আল্লাহ প্রদত্ত এলিমের মাধ্যমেই তো সম্ভব ইসলামের গুরুত্বটা আমরা বুঝি যে আল্লাহ এবং প্রথম দায়িত্ব বানিয়ে দিয়েছেন আল্লাহ বললেন পড়ো পড়া ইসলামের ইমানহ ইমান বিহীন পড়া মানুষের ক্ষতির পথে নিয়ে যায় যতদিন বিজ্ঞান মুসলমানদের হাতে ছিল মুসলমানরা যত গবেষণা করেছে মানুষের কল্যাণ নি অস্ত্র আবিষ্কার নিয়ে নয় যখন বিজ্ঞান ইমানহীন কর্তৃত্বের জন্য এবং অস্ত্র আবিষ্কারের জন্য সকল মানব সভ্যতাকে ক্ষমতার ভিতরে কুক্ষিগত করে রাখা অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যত খরচ হয় তার শতগুণ বেশি খরচ হয় যদি এই এলএমটা আল্লাহকে সন্তুষ্টির জন্য মানে অর্জন করা হয় তাহলে নেই আমি যে গবেষণাটা করবো এটা আমার উদ্দেশ্য ছিল কি করার জন্য এই জন্য বলা হয়েছে যে বিষয়ে তিনি এলেম অর্জন করবেন সেখানেই উদ্দেশ্য থাকবে আল্লাহকে চিনা অস্ত্র একই জিনিস অস্ত্র দ্বারা একটা ছুরি দ্বারা গরু জবয় করা যায় মানুষ জবয় করা যায় কিন্তু গরু জবয় করা কি বৈধ সেই ক্ষেত্রে এলএমটাকে যদি আমি উদ্দেশ্যে ব্যয় করি তাহলে এখানে আর কোনো বিভাজন থাকে না নির্ভর করে এবং স্যার যেটা বলছিলেন যে আমি কোন কাজে ব্যয় করছি ওইটার উপর নির্ভর করে অতএব দুনিয়াবি এলম সম্পর্কে অনেক ওলামা ইকর লিখেছেন যে দুনিয়াবি এলমের অনেকগুলো বিষয় আছে যেগুলো অর্জন করা ফরজেকে ফায়া কোন পর্যায়ে এসে শিক্ষা করা ফরজ কিন্তু সেটা ফরজে কেফা কিছু মানুষ যদি শিখে গোটা মানবতার সমস্যার সমাধান করতে পারে অবশ্যই তারা সব পাবেন তার জন্য বিনিময় পাবেন শর্ত হলো দুটি এক ইমান থাকতে হবে দুই নিয়তটি এই থাকতে হবে যে আমি এটা মানবতার কল্যাণের জন্য করছি এর বিনিময় আল্লাহ আমাকে দিবেন এই আশাটুকু যদি থাকে এবং সাথে ইমান যুক্ত হয় কল্যাণটা হলে এখানে সর্বোচ্চ কল্যাণ কিসে একজন মানুষ অসুস্থ হলে রোগ আক্রান্ত হয় কষ্ট পায় সর্বোচ্চ সে মারা যায় জি কিন্তু একজনের ইমান যদি রোগ হয় তাহলে সে দুনিয়ায় কষ্ট পায় এবং অনন্ত জাহান নামে যায় মানবতার জন্য আর যেটা বললাম মানুষের যত শক্তি আছে। একে পরিচালনা করে তার বিশ্বাস এই বিশ্বাস যদি হয়। মানুষের হয়ে আল্লাখ আর যখন আমরা যেটা বর্তমানে দেখি মানুষ যখন আল্লামুখীতা বন্ধ করে দেয় তার সকল শক্তি ক্ষতির দিকে চলে যায় নিজের ক্ষতি মানব সভ্যতার ক্ষতি এজন্য জন্য যেহেতু অহির এলমের ভিতরে মানবতার সর্বোচ্চ কল্যাণ এই জন্য এই এলেম যারা ধারণ করে তাদের জন্য সর্বোচ্চ মর্যাদার কথা নির্ধারণ কি অন্য মানুষেরা ধর্মগ্রন্থের শুনলে পরও তার কানের ভিতরে সেটা দিতে হবে এমনকি আপনি ইন্টারনেটে বা এনসাইকোপিটার গেলে দেখবেন প্রথম যারা বাইবেলের শত ওই অর্ডার আসার আগেই মারা গেছিলেন বিশ বছর পরে পোপের নির্দেশে তার হাড় তুলে আগুনে পোড়ানো হয়েছিল ধর্মীয় জ্ঞানটাকে সকল মানুষের জন্য আর একটু দর্শকদের বিভিন্ন শাখা প্রা আছে সকল বিষয়ে কি সমানভাবে জ্ঞান অর্জন করা প্রত্যেকের বেড়ে ফরজ না মাত্র তিনটি বিষয় জ্ঞান অর্জন করা আমরা বলতে পারি সকল মুসলিমের জন্য ধনী দরিদ্র পুরুষ নারী যেটুকু করলে তার ইমান বাঁচানো যায় যেটুকু না করলে তার আমল তার সঠিকভাবে সম্পাদিত হবে না সেই ইলিম অর্জন করা সকলের উপরে ফরজ এর অতিরিক্ত সরি যদি হয় তাহলে সেটা হবে কি মানে এটা যদি শ্রেণীর পালন করেন তাহলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা এটার বাইরে এটা তখন গবেষণা অন্তর্ভুক্ত হয়ে গেল আসছে এটা যে এক্সট্রা একটা তাতে কোন সন্দেহ আর এটা আম জনতা করবে এমনটাও না আল্লাহর আল্লাহ রাহ আলমিন সকল ব্যক্তিকে একরকম জ্ঞান দেন না আর একটা লিকুল আলিমিন প্রত্যেক জ্ঞানের উপর জ্ঞানের জ্ঞানী আছেন বুঝা যাচ্ছে যে সব বিষয়ে একজন ব্যক্তি এটাই ঠিক আর একটা সকল ব্যক্তিগুল আমর করেন না নিঃসন্দেহে তার মধ্যে এক্সট্রা কোন ফেক বা এলএম আছে পরিচালনা দক্ষতা আছে শব্দটি যদি অর্থ একটু ক্লিয়ার করে এখানে উলুল আমর যখন আমি বলবো আর আমরা আলোচনা করতে পারছি না আবার অনুষ্ঠানে আলোচনা করবো সম্মানিত শুধু ও দর্শক বিন্দু আমরা কিন্তু যে জিনিসটা স্পষ্ট করতে চেয়েছি সেটা হলো যে এলিম সকল জ্ঞান সব জ্ঞানী আল্লাহ প্রদত্ত তবে যে জ্ঞানটি জাতির জন্য ক্ষতিকর সে বিষয়ে আমরা আলোচনায় পরে আসব উপকারী সকল বিদ্যাই এলিম আর আলেম এই ক্ষেত্রে সম্মানই হবেন আর সর্বোচ্চ সম্মান আধিকারী হবেন যে সমস্ত যারা করবেন তারাই সর্বোচ্চ সম্মান পাবেন ইনশা আল্লাহ সম্মানিত সুদীয় দর্শক বৃন্দ এই পর্ব আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার ইনশা আল্লাহ দেখা হবে পরবর্তী কোনো আলোচনায় ততক্ষণে আপনারা ভালো থাকবেন আল্লাহ রবীন্দ্র আমাদেরকে ভালো রাখবেন তার দরবারে কামনা করে সকলের আপনাদের সকলের পক্ষ থেকে আমাদের অতিথিবৃন্দদেরকে মুবারক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি फिल्टार कर पानी विशुद्धिस रक्त पवित्र कुरने अनेक बारिमुस जर्थात तुम्हारा नामज दाओ जकत दिए सम्पद के विशुद्ध कर बर्तमान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 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন এই দায়িত্ব করুন পিস